সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি এটা সালাত বিষয় সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করিয়া আর সালাতর মাঝে আমরা সমাজেও আমরা অনেক সময় দেখি যে মসজিদের মাঝে লালবাতি জ্বালানি থাকে এবং নির্দিষ্ট সময় যখন লালবাতি জ্বালানি হয়ে যায় তখন এর মানে হইলে গিয়া যে অন্য কোনো নামে আপনি ফর্তা ফার্তা নাই দেখা যে তিন চার মিনিট আগে লালবাতি জ্বালানি নিয়ে গেছে অথচ আপনি নির্দেশনা আইলে আপনি দুই রাখা সালাদাদা কর্তা এবং রসদাল আল্লাহিসের নির্দেশনার ক্ষেত্রে আমরা দেখি যে এক ব্যক্তি জুম্মার দিন রসরদালাম যখন কুদ্বাদা তখন ইয়াতে মানুষ বই গেছেন তখন রসদুল ইসলাম কছেন এই তুমি কি তা তখন তাই না সালাদ আদায় করো তাহলে সহিল বুখারের মাঝে আইসে তাহলে রসদ সালে সে নিজে শোনা গিয়া যে মসজিদ ঢুকলে সালাদ আদায় করত ইভেন কি জুম্মার খুব অবস্থায় যদি আপনি তাহলে আপনি দুই আদায় করিয়া বইত্যা অন্য হাদিস রসুল সালাই সালা কুয়েছেন যে তুমি এই অবস্থায় যদি মসজিদাডু যখন ইমাম সাহেব খুদবা দীরা রসুলের কাউলিয়া হাদিস ব্যক্তি খেলা করছেন এটার অনেক অফবাক্য বা ভুল বাক্য আমার আছে যে গরিব আসিলের দায় অর্থাৎ রসুলের খুদবা খুদবা বন্ধ করিয়া তার নামাজ এটা কিন্তু কিন্তু ওই ব্যক্তির লাগিয়ে যে ব্যক্তি আগে আইসন তার লাগে ও কিন্তু যে ব্যক্তি পরবর্তীতে আইসেন কুদবাদ আরম্ভ হইয়ালে আইসেন তার লাগে দুই রাখা তামাজ ভর্তি হইব অন্য হাদেশ রসুল্লাহ ইসলাম কেন যখন এই যখন ইমাম সাহেব তখন দুই আদায় করে তাহলে সে কুৎবারস্থ অবস্থায় যদি মসজিদে ঢুকে তাহলে বইতে বইবার আগে মসজিদের আদব রক্ষা করে বইতে উইব আর আদবটা আইলেও দুই রকা সালাদা করতা দুই অবস্থায় দুই আল্লাহ অনুসরণে দান